আরেকটা পরিবেশা এজন্য আহলুস জামাতের যে আকৃদা এই আকৃদা বলা হয় আকা ওয়াসাত এই আরেকটা পরিবেশ আছে এই এই পরিবেশাটা ব্যবহার করেছেন হাতিসের মধ্যে পনেরো হাজার দুইশো সাতাত্তর নম্বর আমরা নবী সালামের সামনে বসা আল্লাহ রসিসাম আমাদেরকে একটা রেখা তানলেন সোজা লম্বা একটা রেখা তানলেন নবীলামের শিক্ষাদান পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি নবী হাতে কলমে এরকম টানলেন তুমা আলাল খাত মদ্য কানে যে রেখাটা টানলেন সোজা ওই রেখার উপরে নবিসাম তার হাত রাখলেন এই রেখাটাই হলো আল্লাহ করলেন সোালা নামের একশ তেপান্ন নম্বর আয়তা সরাতে এটাই হলো আমার সরাতে মুস্তাকিম ফিরুহ যদি করো তাহলে তোমাদেরকে আমার রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে যদি এই তরিকা বাদ দিয়ে এই রাস্তা বাদ দিয়ে আশেপাশের রাস্তাগুলো অনুসরণ কর। তাহলে আমার রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে পটবে এখান থেকে দিকে চলে যাবে এখানে আল্লাহ রসুল সাল্লাম সোজা রাস্তাটার নাম দিচ্ছেন এইটার আরেকটা পরিবেশ হলো আল কাস্ত যেমন সোরাই লোকমানের মধ্যে আল্লাহ ফি মাসিয়ক হে ছেলে হে বোনাইয়া আমার প্রিয় ছেলে হাঁটার সময় হাঁটিও না কারণ অহংকারের সাথে হাঁটলে তুমি পাহাড়ের থেকে ও চুয় হইতে পারিবে না তুমি কিছু করতে পারবে না তা এখানে বলছেন ওয়াকি মাসিয়া তোমার চলার মধ্যে কাস্ত অবলম্বন করে কাস্ত মানে জোরেও না আসতেও না আল্লাহর দিন কে তোমরা কেউ কঠিন করিও না আল্লাহর দিন কখনো কঠিন করিও না দিদু কারিবু ও সবসময় ফা সাদ দিদু মধ্যপন্থা অবলম্বন করিও সাদ দেু মানে মধ্য অবলম্বন করবা আল্লাহর দিনকে কঠিনও না। আবার একেবারে ছেড়েও দিবানা দুইয়ের মাঝামাঝি অবস্থানে থাকবা